হাসান ইবনু মুহাম্মদ ইবনু আলী ও তার ভাই আবদুল্লাহ তাদের পিতা থেকে বর্ণনা করেন যে আলী রাজে আলাহ তালাহু ইবনু আব্বাস রাজতালনুকে বলেছেন নাবি সাল্লাহ আল্লাহ সালাম খাইবার যুদ্ধে মোতাবিয়ে এবং গৃহপালিত গাধার গোস্ত খাওয়া নিষেধ করেছেন